শীত এলেই চোখে পড়ে নতুন আমেজ কেউ ব্যস্ত শীতের পোশাক নিয়ে কেউ ব্যস্ত শীতে সুরক্ষা নিয়ে কেউ ব্যস্ত শীতকালীন খাবারের রেসিপি নিয়ে আর কেউ মশগুল পরকালীন পাথেও অর্জনে সত্যি শীতের এই আগমনে নকর মোমিনগণ খুবই আনন্দিত হন অপর ঋতুগুলোর চেয়ে শীতকালই তাদের কাছে বেশি পছন্দনীয় কেননা এই সময় পাওয়া যায় সব অর্জনের সুবর্ণ সুযোগ শীতের রাত অনেক বড় হয় দিন হয় অনেক ছোট এতে একদিকে দীর্ঘ সময় রাত জেগে ইবাদত করা যায় আবার দিনে খুব সহজেই নফলসিয়াম পালন করা যায় এজন্যই আল্লাহর প্রিয় বান্দাগণ শীতের আগমনকে স্বাগতম জানাতেন عبد الله بن مسعود رضی اللہ تعالی عنہ বলেন مرحبا بالسিতা تنزل فيه البركه ويطول فيه الليل للقيام ويقصر فيه النهار للصيام শীত কালকে স্বাগতম কেননা শীতকালে বরকত نازিল হয় আল্লাহর সামনে নামাজে দন্ডায়মান হওয়ার জন্য রাত অনেক দীর্ঘ হয় এবং নফল সিয়াম পালনের জন্য দিন হয় অনেক ছোট হাসান বসরি রাহিম শীতকাল এর রাত অনেক দীর্ঘ তাতে মুমিন বান্দা আল্লাহর সামনে নামাজ দণ্ডায়মান হতে পারে আর দিন অনেক ছোট তাতে সে নফল সিয়াম পালন করতে পারে মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে আসি সীতা শীতকালের রোজা হচ্ছে সহজে অর্জিত গণীমতের নেয়। হাদিজ শরীফ আরো বর্ণিত হয়েছে আর মুমিন শীতকাল হচ্ছে বান্দাদের জন্য গনিমত আবু হুরাই রাজি আল্লাহাদ করেন আল্লা আমি কি তোমাদেরকে সহজ গণিমত সম্পর্কে জানিয়ে দেব না লোকেরা বলল হ্যাঁ আমাদের তা জানিয়ে দিন অথপর তিনি তাদেরকে বললেন আসিয়া মুফি সীতা তা হচ্ছে শীতকালের রোজা পরকালীন পাথেও সঞ্চয়ের জন্য মুমিন বান্দাগন এমনই সচেতন ছিলেন তারা শীতের এই সময়কে গনিমত মনে করতেন শীতের কষ্টকে উপেক্ষা করে রাতের দীর্ঘ সময় তারা আপন রবের সামনে নামাজে দণ্ডয়মান হতেন সুনলিত কণ্ঠে পবিত্র কোরআন তিল করতেন আর দিন ছোট হওয়ার কারণে শীতকালের বেশিরভাগ সময় দিনে নফল সিয়াম পালনে কাটিয়ে দিতেন হে পরকালের পথের যাত্রী শীতের মতো এই সহজ গনিমতের ব্যাপারে উদাসীন থেকে না রাতের এই দীর্ঘ সময় কেবল ঘুমিয়ে কাটিয়ে দিত মহান রবের সন্তুষ্টির লক্ষ্যে শীতের কষ্ট উপেক্ষা করে ভালোবাসার পরিচয় দাও বেশি বেশি নফলসিয়াম পালনের এই তো সুবর্ণ সুযোগ মহান আল্লাহ আমাদের জন্য এই শীতকালকে ন্যাকলের বসন্তে পরিণত করে দিন